বারা রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলয়াল্লামকে বলতে শুনেছি মুমিন ছাড়া আনসারদেরকে কেউ ভালোবাসবে না এবং মুনাফিক ছাড়া কেউ তাদের প্রতি ঘৃণা পোষণ করে না যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর যে ব্যক্তি তাদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাল্লাহ তাকে ঘৃণা করবেন